আব্দুল্লাহ ইমনি আমর রাজনী হতে বর্ণিত তিনি বলেন কোন এক সফরে আল্লাহ রসুল সাল্লা আমাদের পেছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের নিকটে পৌঁছালেন এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা রাজু করছিলাম আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম তিনি উচ্চঈস্বরে বললেন পায়ের গোড়ালিগুলোর শুকনো থাকার জন্য জাহান নামের আজাব রয়েছে তিনি দু তিনবার কথা বললেন